শিবিধা উচ আমরা গ্রাম্য মানুষ আমাদের এমন কিছু শিক্ষা দিন যার মাধ্যমে আমরা উপকৃত হব তখন রাসুলসাল তাকে লক্ষ্য করে বললেন তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না যদিও সেটা তোমার পাত্র থেকে কাউকে পানি ঢেলে খাওয়ানোর মতো ছোট কাজ হয় এবং হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কোনো ভাইয়ের সাথে সাক্ষাৎ করার মতো সাধারণ বিষয় হয় ধরনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়গুলো কখনো অবহেলা করবে না এবং তুচ্ছ মনে করবে না উল্লেখিত হাদিসের মাঝে গ্রাম্য ব্যক্তিকে উপদেশ দিলেন যে তুমি কখনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না চাই সেটা যত ছোট কাজই হোক না কেন অনেক সময় দেখা যায় যে আমরা ছোট ছোট ভালো কাজকে অবহেলা করে থাকি এগুলো করতে চাই না যেমন মাঝে মাঝে দেখা যায় যে আমরা রিক্সায় করে কোথাও যাচ্ছি জায়গা দিয়ে কষ্ট করে আমাদের উপরে আমরা বসে বসে কষ্টটা বুঝতে পারছি তার পর থেকে নামছি না বরং চিন্তা করছি সে কষ্ট করছে তো কি হয়েছে আমি তো ভাড়া দিবই প্রিয় ভাই আপনি যদি রিক্সা থেকে একটু নেমে যেতেন তাহলে তার জন্য অনেক সহজ হতো এবং আল্লাহর পক্ষ থেকে আপনি এই ছোট্ট ভালো কাজটির প্রতিদান পেতেন আপনি দেখছেন কেউ মাল বোঝাই করা গাড়ি নিয়ে ঢালু জায়গা দিয়ে উঠতে পারছে না আপনি পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে উঠতে সাহায্য করুন আপনি আল্লাহর পক্ষ থেকে এর পাবেন, আপনি দেখলেন রাস্তার ধারে কেউ বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। সে একা কি বোঝাটি মাথায় তুলতে পারছে না। আপনি বোঝাটি ধরে তার মাথায় তুলে দিন আপনি বোঝাটি উঠাতে তাকে সাহায্য করুন এই সামান্য কাজটির বিনিময়ে আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন আপনি দেখলেন কোন অন্ধ ব্যক্তি রাস্তা পারাবার হতে পারছে না আপনি তাকে রাস্তা পারাপারে সাহায্য করুন অনুগ্রহ করবেন আপনার কাছে কেউ পানি চাইল আপনি তাকে পানি ঢেলে খাওয়ান আপনি তার বিনিময়ে আল্লাহর কাছে সবাব পাবেন আপনি সবাবের অধিকারী হবেন অনেক সময় দেখা যায় আমরা অনেকে মলিন চেহারা নিয়ে ভাইদের সাথে সাক্ষাৎ করি এটা মোটেও উচিত নয় আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে কথা বলুন আপনি আপনার মুসলিম ভাইয়ের সাথে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করুন এই হাসির কারণেও আপনি আল্লাহর কাছ থেকে সবের অধিকারী হবেন আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান পাবেন প্রিয় ভাই আমরা যাতে কোনো ভালো কাজকে অবহেলা না করি চাই সেটা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানোর মতো তুচ্ছ ও ছোট কাজই হোক না কেন এটাই আমাদের নবীর শিক্ষা এটাই আমাদের নবীর আদর্শ